হাদিব কতটা মুসলমান সমাজে কতটা অর্থে প্রচারিতা হাদিস তাদেরকে বলা হয় যারা রসুলের হাদী গুলি জানেন মুখস্ত সনত সহুলের হাদী গুলি যারা মুখস্ত জানেন সনদ সহজ কি বলা হয় আসলে হাদিস যেমন হজরত ইমামর্থে আসলে হাদিস ইমান মুসলিম রহমতুল্লাহ আহিস ইমাম তিরমিল্লাহি হাদিস প্রকাশ এক প্রকার আহিস জানেন ঠিক কিন্তু কোন হাদিসের দ্বারা কোন বিমান প্রমাণ হয় তা বলবেন না আর এক প্রকার ইসলামের কুম্ভ সিদ্ধান্তিমী এর মধ্যে যারা তাদের জন্য কোন মনোভাবের অনুকরণ করার দরকার করে না কারণ তারা নিজেরাই বুঝেন কুমহাদিদের দ্বারা কুমগিল প্রমাণিত হয় আর কিন্তু হকি না কোনো হকি ফার গরব আহিস পদবার আরেকটা অর্থ আছে মুসলমান সমাজের প্রচলিত ছিল হলো আমি কোন মজাব মানি না আমি হাদিসের যাতে তা পালন করি কোন মজাহের অনুকরণ করি না কোন গরত কেন আমি আপনাদের ক্ষেত্রে কত জান ছিলেন আছে কি নাই তুমি মজা অনুকরণ করেন হাদিফের যা আছে তা অনুকরণ করো হাদিস এই হাদিসটা অনুকরণ করা আমি কোন আমি কোন আমি কোন আমি হাদিসে যা তা অনুকরণ করি এই হচ্ছে না হবি ভক্ত অনুকরণ গোবর দিয়া হবিশ্বরিয়া হজরতলাহ কুলে শিশুতা অবস্থায় অনুকরণ করতে পাহ আমি তুমি মনাদ মানি না আমি তুমি মানি না আমি সম্ভব মায়ের গর্ব থেকে হতনাকৃত অবস্থায় এবং নাবির নিত হয়েছিল তার না কাটার জন্য আর কোন দায় দরকার জন্য আমরা এই হাদিসটা অনুসরণ করত তাহলে আমি কোনো মানি না আমি কোনো ইমাম মানি না আমি হাদিসে যা আছে তা পালন করবো এই কথাটা পারে এই জন্য দুই নম্বর একটা কোনো মুসলমান আসলে হাজির মুসলমান আসলে সুন্নত হইতে পারে কি পারে আসলে শূন্যতুল করিম সাল্লাহ ইসলাম যে সমস্ত জন্য উন্মত্তে প্রেরণা দিয়েছেন করো এই সমস্ত কাজ হইলো সন্ন্যত সমস্ত কাজ অর্থে মুসলমান যে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে রাখলাম খুব এই সমস্ত বিষয় বিদা খুব সহজ মনে করতেছেন অত্যন্ত কর্মী বোঝা এই সমস্ত হইল কোন দ্বারা কোনো ওইটা মতো বিশাল জ্ঞানের অধিকারী অনুষ্ঠান দরকার করে ওই সমস্ত মানুষদেরকে ইসলামের পরিভাষায় হয়। যেমন হজরত ইমাম আবু হানিদা রহমতুল্লাহ হজরত ইমাম মালিক রহমতুল্লাহ ইমামী হজরত ইমাম এই সমস্ত ইমানগণের সম্পূর্ণ জানা ছিল কুরাণের কোন আয়তের দ্বারা কোন বিদানের কোন হাবিজের দ্বারা ইসলাম ধর্মের কোন কোন বিধান প্রমাণিত সবগুলি এই সমস্ত ইমানগণের জানা ছিল এবং কোন আপনাদের সবার মধ্যে এই কথাটা আপনারা কি করবেন তাই আপনারা কি করবেন এই কথা আল্লাহ পরিষ্কার ভাষায় পুরানো বলেন তোমরা যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করম শেখ দ্বারা ইসলাম ধর্মের কুমিদান প্রমাণিত হলে আমরা বেশি জানি না চার মজা আমাদের করতে হবে কি করতে হবে তাদের অনুকরণ করতে হবে এবার নামে মোধাব এর নামেই অনুসরণের নাম অনুকরণের নামেদের অনুসরণের নামে অনুসরণের নাম হইলে মধাবনা গন্ধ নাম মোধাব মানা নয় যারা সব হাদিস জানে যদি হাদিসের দ্বারা আমল করতে যায় তাহলে কেমন বিদ্রন্থের সৃষ্টি হবে এর হবে প্রথম সঙ্গীত হাদি সের ত্বর জমা বলে হাদিফ কর্মী জি হাদিস পড়িয়া তো যায় করবে কিভাবে এর আরাাম হাদিস যদি দুর্গন্ধ করা হয় প্রমাণ অথবা দুর্গন্ধ করে হবে না আওয়াজ শোনা যায় তবুও প্রমাণ বায়ু গেলে আওয়াজও শোনা যায় না দুর্গন্ধও হয় না তখন এই বায়ু গেলে ধরো এই আজটা ক্রমণ করে কারণ বায়ু গেল কিনা না আওয়ামত কথা বলা উঠা দিছে একটা আর একটা আওয়াজ দীর্ঘদিন পরে আরেক হাতি পাইছে এই যে দুইটা আলামত বর্ণনা করা হয়েছে হাদিসের বায়ুর দলে কিনা প্রমাণ করার জন্য যে সর্বের জন্য হয় দলে কিনা এই ব্যাপারে যাদের সন্দেহে জায়গায় থাকে এখন যাদের বায়ু গ্যালো কিনা সন্দেহে তাদের জন্য বায়ু গেল সাব্যস্তি কিন্তু আমাদের তাহলে বলুন তো সবগুলি হাদিস যদি চোখের সামনে না থাকে কোন হাদিসের দ্বারা কোনো সব যদি তার কন্তস্থ না থাকে পারবে হাদুকরণ করতে হবে আরেকটা উদাহরণ দি ছিয়ানব্বই সালে এর মধ্যে করে ওই তথাকথিতে একসি আমাকে প্রশ্ন করে বসভিদের নামাজের আদানের পর একমতের আগে তারা দিবে থাকত আমি বলি না আমি বলি না কেন ইমামা আবহানি ভাবা সবাই এই নাই আমার চেয়ে পুরানি যাবে আমরা কি মনে করেন আপনাদের চেয়ে কম আমার চেয়ে পুরাণিস আবহাওয়া বেশি যাবেন আমরা কি মনে করেন আপনাদের চেয়ে কম আমি বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানের চেয়ে আমি নিজের করি না আমি যিনি আমাদের সবচেয়ে বড় ভণ্ডিত ছিলেন তার অনুবরণকে ইমাম আগে ভাবে একশো জিজ্ঞাসা করে বসলো আমি নমাজ করলেন না বলুন অথচ হাবিতে আগামী করাতমন্ত্রী আগামী করাত এক মাসের মধ্যে নামাজ আছে এই হাত হাদিস আছে পলাত প্রত্যেক আদান এবং একমতের মধ্যে আমি জিজ্ঞেস করলাম বসুলের হাদিস আর হাদিস নাই বলে আর দ্বারা কি হাদিস সে শুধু হাদিস কেছে হাতি সামল করে হাতিস হাতি ভাবছে সুতরাং আপলে হাতিস কোথায় কথা আর একাদা দুই হাদিস আলমদে যিনি বড় আলেন বর্তমান অথচ যারা হাদিস দাবি করে এরা কয়েকিতে হাত বাদার হাদিস গ্রহণযোগ্য নয় সীমায় হাতবাদার হাদিস গ্রহণযোগ্য হাদিস একটা মামলার কথা বল এই অস্পষ্ট বিষয়গুলি কোরআন হাদিসের এইগুলি ব্যাখ্যা দেওয়ার যোগ্য বর্তমান দুনিয়ার কোন আনন্দের দিনের কথা চার মধ্যের ইমাম ছাড়া এইগুলির সুষ্ঠু সমাধান দেওয়ার মতো আর তো নাই সুতরাং সা দিতে দিতে হবে আরেকটা একটা আল্লাহ গুলা দিল at talaq maratan baynakum bima'rufin aw taslihhum biwisan fa in talaqaha la tahillu lahu min ba'd hatta tankiha zawjan ghayra at talaq dilay sunnah kanat talaq dilay